The Network, the solution for humanity.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 আমরা তথা পিতা মাতার অধিকার নিয়ে ইতিপূর্বে আরো একটি আলোচনা করেছিলাম আজকে আমরা হক আলিদাইন সম্পর্কে পিতা মাতার অধিকার সম্পর্কে আমরা আরো কিছু আলোচনা পিতামাতার অধিকার আদায় এবং তাদের প্রতি সদাচরণ করা এটা আল্লাহাক আক রব্বুল্লাহ আলমিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ আল্লাহ আকরব্বুল আলমীন পিতা মাতার সঙ্গে সদাচরণ করতে বলেছেন কোনো অবস্থাতেই তাদের সঙ্গে কর্কশ্বরে কোনো শব্দ উচ্চারণ করতে নিষেধ করেছেন সর্ব অবস্থাতেই অত্যন্ত বিনয় মমতার সঙ্গে তাদের সাথে আচরণ করতে বলেছেন এমনকি আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেছেন বকফিজ রাহমা জানা হাজুল্লিমিনা একটি মুরগি প্রাণী পাখি যেমন তার ছানাগুলোকে নিজেদের ডানার নিচে নিয়ে আদর সোহাগ করে আল্লাপা আকবর আলেন বলছেন তুমি তোমার বার্ধক্যে উপনীত পিতামাতাকে একটু আরাম দেওয়ার জন্য তাদেরকে একটু শান্তি পৌঁছানোর জন্য তুমি তোমার বাহু তোমার ডানা তাদের জন্য বিস্তৃত করে দাও তোমার বাহুর নিচে তাদেরকে নিয়ে তাদেরকে শান্তি এবং আরাম পৌঁছানোর চেষ্টা করো প্রিয় দর্শক শ্রোতা পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করার জন্য আল্লাপাক রব্ব আলমিনের পক্ষ থেকে যেমন সন্তুষ্টির ঘোষণা রয়েছে জান্নাতের ঘোষণা রয়েছে এবং পার্থিব জীবনেও রিজিকের সমৃদ্ধি এবং হায়াতের দীর্ঘায়ুর আল্লাপাকের পক্ষ থেকে তার আশ্বাস দেয়া রয়েছে পক্ষান্তরে পিতামাতার প্রতি অসদাচরণের ক্ষেত্রে আল্লাপা আকরবর আলমিনের পক্ষ থেকে আল্লাহর অসন্তুষ্টির কথা বলা হয়েছে এটাকে বলা হয় কষ্ট দেওয়া কষ্ট দেওয়া অত্যন্ত জঘন্য একটি অপরাধ ইহকাল এবং পরকালে যার জন্য রয়েছে আল্লাপা আকরব্বর আলমিনের পক্ষ থেকে অনেক বড় বড় শাস্তির ইদ এবং ধুমকি হাদিসে পাকের মধ্যে পিতা মাতার সঙ্গে অসদাচরণ করাকে অথবা পিতা কষ্ট দেওয়াকে আকবরুল কাবাঈর বলে আখ্যায়িত করা হয়েছে তথা সবচেয়ে বড় কবিরা গুনহ বলে এটাকে ব্যক্ত করা হয়েছে হাদিসে পাকের মধ্যে আলাবী আকবরুল কাবাইর আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুন সম্পর্কে বলবো না কবিরা গুনাহ গুলোর মধ্যেও সবচেয়ে বড় যে গুনা সবচেয়ে বড় পাপ সে ব্যাপারে কি আমি তোমাদেরকে কিছু বলবো না তিনবার আল্লাহ নবী কথা বললেন আল্লা হল আমি কি তোমাদেরকে সবচেয়ে বলবো না এরপরে সাহাবেকরাম আরিয়াল রসুল অবশ্যই আপনি বলবেন তখন নবী করিম সাল আলি আসাল্লাম বললেন আল সবচেয়ে বড় কবিরা গুন আল্লাহর সঙ্গে নবী আকরম সাল আলিয়া বসা ছিলেন তিনি টেক লাগিয়েছিলেন খেলান দিয়েছিলেন কোনো কিছুর সঙ্গে সোজা হয়ে বসে বললেন বড় কবিরা গুনাহের মধ্যে আরেকটি হলো মিথ্যা কথা বলা তাহলে আল্লাহর সঙ্গে সিরেক করা এটা যেমন একটি আকবরুল কাবা এর কবিরা গুনাহগুলোর মধ্যেও সবচেয়ে বড় কবিরা গুণা তারপরেই কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনা হিসেবে পিতা মাতাকে কষ্ট দেওয়া এই অপরাধটিকে আখ্যায়িত করা হয়েছে পিতামাতাকে কষ্ট দেওয়া এর জন্য যেমনি ভাবে পরকালীন শাস্তি আল্লাহর অসন্তুষ্টি জাহান্নাম এ যাওয়া জান্নার থেকে বঞ্চিত হওয়ার মতো বড় বড় শাস্তি রয়েছে ঠিক তেমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে ইহকালীন জীবনেও পার্থিব জীবনেও পিতা মাতাকে অসন্তুষ্ট করার পিতা মাতাকে কষ্ট দেওয়ার জন্য এক অভিশাপ আলহিহাসাল্লাম এক হাদিসের মধ্যে সাদ করেছেন সকল অপরাধের জন্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিন শাস্তি দিতে বিলম্ব করে থাকেন এটি আল্লাহ আকরবুল্লাহ আলমিনের সাধারণ নিয়ম পরকালে আল্লাহ রাবুল আলমিন মানুষের কৃতকর্মের আসল শাস্তি দিয়ে থাকবেন কিন্তু এই ব্যাপারটি ব্যতিক্রম আল্লাহ রাবুল আলমিন পিতা মাতাকে কষ্ট দেওয়ার শাস্তি মৃত্যুর পূর্বেই ইহুক আলী আল্লাহ রব্বুল আলমিন শাস্তি দিয়ে থাকেন হাদিসটি হাকিম তার মুস্ত্রেকের মধ্যে বর্ণনা করেছেন এবং বুহারি রহমতুল্লাহ আলী তার ফিল কিতাবিল মুফরাদ এই অর্থে একটি হাদিস তিনি উল্লেখ করেছেন এই হাদিসটি অত্যন্ত আমাদের জন্য সতর্ক সতর্কবাণী পৃথিবীর সকল সন্তানদের জন্য যে পিতামাতাকে যদি কষ্ট দেয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের ক্রোধ এবং আল্লাহর গজব আল্লাহর গুসা তার প্রতি এতটাই ধাবিত হয় যে কেমত পর্যন্ত পরকাল পর্যন্ত সে ধৈর্য ধারণ করে না বরং পৃথিবীতেই এজন্য তার উপর অভিশাপ নেমে আসে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না বরং পিতামাতার মাতার প্রতি পালন করতে হবে তাদের অধিকার আদায় করতে হবে সন্তান হিসাবে পিতামাতার কি কি অধিকার পালন করতে হবে পূরণ করতে হবে অথবা পিতামাতা সন্তানের কাছে কি কী অধিকার তারা প্রাপ্য সে বিষয়গুলো যদি আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা ইন্ডিকেট করতে পারি যদি আমরা সেগুলোকে চিহ্নিত করতে পারি তবে আমাদের পক্ষে পিতামাতার হক আদায় করা সহজ হবে বলে আমরা আশা করতে পারি পিতামাতার জন্য সর্বপ্রথম হক হল তাদের প্রতি আর রাহমা তাদের প্রতি অত্যন্ত কোমল নম্র এবং হৃদয়ের মধ্যে তাদের জন্য মমতা পোষণ করা আল্লাপাক বলছেন ওয়াকফিদ লাহমা জানা হাজুল্লিম রহমান একটি পাখি যেমন তার ছানাকে মমতার সঙ্গে সে তার ডানার নিচে আশ্রয় দেয় ঠিক তেমনি ভাবে তুমিও তোমার পিতা তোমার ডানার নীচে আমার বাহুর নিচে তাদেরকে মমতার সঙ্গে আশ্রয় দিবে। কাজেই পিতামাতার প্রতি কমনীয়, নমনীয় এবং তাদের প্রতি অত্যন্ত বিনম্র থাকা স্নেহ মমতাময়ী থাকা এটা হলো পিতামাতার প্রথম অধিকার পিতামাতার একটি অধিকার হলো বীররুল তাদের সঙ্গে সদাচরণ করা কখনোই তাদের সঙ্গে অসদাচরণ না করা আচরণের ক্ষেত্রে তাদের সঙ্গে সবসময় সদ্ভাব বজায় রাখা হজরতে আবদুল্লাহ সৌদ রাজিয়াল তালাহ থেকে বর্ণিত হাদিসে এসেছে আলি আসাল্লাম ফুল আমি জিজ্ঞাসা করলাম এরপরে সবচেয়ে বেশি প্রিয় আমল আল্লাহর নিকট কোনটি কালা বিরুল্লাম সাল আলী সাল্লাম সাত করলেন তারপরেই হলো পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা এটি হলো আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় আমল ফুলতুসু আল জিহাদ ফি সবির আমি জিজ্ঞাসা করলাম এরপরে সবচেয়ে প্রিয় আমল কোনটি আল্লাহ নবী বললেন আল্লাহ রাস্তায় জিহাদ করা মুত্তাফা কুন আলে বুখারে এবং মুসলিমের মধ্যে রয়েছে এই সহি হাদিসখানা এখানে একটি বিষয় লক্ষণীয় জিহাদ ফি সাবির আমরা জানি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য জিহাদ করা এটি অনেক বড় একটি ইবাদত কিন্তু এই হাদিসের মধ্যে পিতা মাতার প্রতি তাদের সঙ্গে সদাচরণ করাকে আল্লাহ রাব্বুর আলামিন জিহাদ ফি সাবির চেয়ে অগ্রাধিক আগে উল্লেখ করেছেন এবং জিহাদ ফি সাবির চেয়েও আল্লাহ পাকুরাহ আলমিনের নিকট বেশি প্রিয় আমল হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে কাজে এ থেকে বোঝা যায় পিতা মাতার সঙ্গে সদাচরণ করার গুরুত্বটা কত বেশি পিতামাতার প্রতি আরেকটি হক হল আল এহসান ইলে হিমা অর্থাৎ তাদের উপকারের কাজে আসা তাদের প্রতি এহসান করা তাদের প্রয়োজন পূরণ করা আর এহসান উইলে হিমা এহসান আরবি ভাষার একটি ব্যাপক শব্দ যার মধ্যে সকল ভালো আচরণ ভালো কর্মকাণ্ড এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কাজেই পিতা মাতার সঙ্গে এহসানের আচরণ করতে হবে একাদিসের মধ্যে নবী আকরম সাল আলহি ওয়াসাল্লামের কাছে দেখা যায় আকবাল রাজনী সাল আলহিহাস্লাম এক ব্যক্তি আল্লাহ নবীর নিকট আগমন করলেন জিহাদ আমি আপনার নিকট জিহাদ এবং হিজরতের বায়াত গ্রহণ করতে চাই কেন্লাহি তাকবিনের কাছে বিনিময় এবং সবাব আশা করি নবী আকরম সাল আলহি ওয়াসাল্লামের নিকটে এই লোক এসে জিহাদ এবং হিজরতের উপর বায়াত গ্রহণ করতে চাইল আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এখন ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে ফিরে এসে আমরা আমাদের অসমাপ্ত আলোচনা সমাপ্ত করার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আপনার আমাদের সঙ্গে থাকবেন বলে আশা করি সকলকে বিরতির পরে আবার ফিরে আসার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 संक्रमार आलोचना पर्दाय से आदर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इी सरिया नीतिमाल जीवन जापन धर्म के भूलकरणा तथ्य पे सक्रे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 বিরতির আগে আমরা আল্লাহ নবীর একটি হাদিস আলোচনা করছিলাম একজন লোক এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন আল্লাহকে জিজ্ঞাসা করলেন ফাহাদ তোমার পিতা মাতার কেউ কি জীবিত আছেন লোকটি উত্তর করলো যে জীবিত আছেন একজন নয় উভয় জীবিত আছেন কালা ফিনা নবী আক্রম সাল আলহ্লাম বললেন তুমি যদি তোমার রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে তুমি তোমার পিতামাতার কাছে ফিরে যাও এবং তাদের তুমি আহসান করো এবং তাদের কাজে তুমি নিজেকে ব্যক্ত রাখো তাদের সেবায় তুমি নিজেকে নিয়োজিত রাখো বুখারি এবং মুসলিমের হাদিস এই হাদিস থেকে বুঝে যায় যেখানে লোকটি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হিজরত এবং জিহাদের মতো এত গুরুত্বপূর্ণ আমলের শপথ নিয়ে ব্যাত করার জন্য সে আল্লাহ নবীর নিকট এসেছে নবী আকরম সাল আলি ওসাল্লাম তাকে বলছেন যে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে পিতামাতার সঙ্গে তুমি তাদের সেবায় নিয়োজিত থাকো এটাই হবে আল্লাহা আক্রবাহ আলমিনের সন্তুষ্টি প্রাপ্তির সর্বোত্তম উপায় পিতা মাতার আরেকটি হক হলো তাদের আনুগত্য করা তাদের কথা মান্য করা আনা করছেন গুরুত্বপূর্ণ নয়টি নির্দেশ দিয়েছেন তাদের কথা মান্য করবে যদিও তোমার পিতামাতা তোমাকে তোমার পৃথিবী থেকে তোমার দুনিয়া থেকে তোমাকে বেরিয়ে যেতে বলেন অর্থাৎ তোমার দুনিয়ার সহায় সম্পদ তোমার দুনিয়ার যাবতীয় যা কিছু আছে এই সবগুলো থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা বলেন তাহলে তুমি তোমার পিতামাতার মাতার কথার অবদ্ধ হবে না তাদের কথা রক্ষা করতে গিয়ে তুমি তোমার যাবতীয় পৃথিবীর দুনিয়ার সমস্ত সম্পদ সবকিছু থেকে তুমি নিজেকে বিচ্ছিন্ন করে নেবে বুখারি রহমতুল্লাহ আলাই তার আলাদ মু কিতাবের মধ্যে হাদিসটিকে একটি হাসান সমাদের মাধ্যমে তিনি উল্লেখ করেছেন পিতামাতা মাতার আরেকটি হক হলো আদাহা পিতা মাতার জন্য দোয়া করা তাদের জীবদ্দশায় এবং পিতা মাতা যদি মারা যান বা যে কোনো একজন ইন্তকাল করেন মৃত্যুর পরেও তাদের জন্য দোয়া করা আল্লাহ আল্লাপ রব্বর আলমিনকে নির্দেশ দিয়েছেন এবং এই নির্দেশের মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে শিক্ষা দিয়েছেন হাম হুমা কামা রব্বায়ানি সবিরা যে তুমি আল্লাহর নিকট তোমার পিতা মাতার জন্য দোয়া করো আল্লাহ তুমি আমার পিতা মাতাকে রহম করো করুণা করো অনুগ্রহ করো যেমনি ভাবে তারা আমার ছোট্টে আমার প্রতি করুণা করেছে অন্যতম একটি হক ঠিক তেমনি ভাবে আরেক হাদিসের প্রসিদ্ধান হাদিস মানুষ মারা গেলে তার সকল একটিভিটি এবং তার সকল কাজ সকল সবাবের কাজ সব বন্ধ হয়ে যায় ইন সালাস তবে তিনটি কাজের না। তার মধ্যে অথবা কোন আল্লাহ দিনের কোন এলেমের কথা দুনিয়াতে যদি রেখে যায় যেটা তারপরেও প্রচারিত থাকবে মানুষ সেই এলেমের বাণীর দ্বারা উপকৃত হবে আর সর্বশেষ হল আউ্লা দিন সালে যদি কোন নেক সন্তান যদি রেখে যায় যে সন্তান তার জন্য দোয়া করবে হাদিসের মধ্যে বলা হয়েছে যেই নেক সন্তান তার জন্য দোয়া করবে সেই নেক সন্তানের এই দোয়ার কারণে সেই পিতা মাতার জন্য তাদের মৃত্যুর পরেও তার আমল এবং তার স্বভাব অব্যাহত থাকবে কাজেই নেক সন্তানের পরিচয় বুদ্ধে আল্লাহ পাক রব্বর আলমিন এই বিষয়টিকে উল্লেখ করেছেন যে সে তার পিতা মাতার জন্য দোয়া করে মৃত্যুর পরেও কাজেই পিতা মাতার একটি গুরুত্বপূর্ণ হক হলো তাদের জন্য অব্যাহত রাখা পিতামাতার আরেকটি হক হলো ইস্তিজা নুহুমা তাদের অনুমতি সাপেক্ষে কাজ করা কাজ করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এদিক সেদিক যাওয়ার ক্ষেত্রে যেখানে গেলে পিতামাতার কষ্ট হবে সেক্ষেত্রে ক্ষেত্রে পিতামাতার অনুমতি ছাড়া কোনো কাজ করা কোনো দিকে চলে যাওয়া এটা সন্তানের জন্য হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে এক হাদিসের মধ্যে এসেছে ইন্না রাজিন আহরুলামান কেউ নেই বললো যে হ্যাঁ আছে আমার পিতা মাতা আছে নবী সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন তোমার পিতা মাতা কি তোমাকে আমার নিকট হিজরত করে আসার অনুমতি দিয়েছেন ডক্টর বললো যে আমি তো পিতা মাতার কাছ থেকে অনুমতি নিয়ে আসিনি নবী আকরম সাল আলি ওসাল্লাম বললেন যে তুমি ফিরে যাও তোমার পিতা মাতার কাছ থেকে অনুমতি নাও আজিনা লাকা ফাজাহিদ যদি তুমি তোমার পিতা মাতার কাছ থেকে অনুমতি লাভ করো তারা যদি তোমাকে অনুমতি দেয় তাহলে তুমি হিজরত করতে পারো তুমি জিহাদ করতে পারো আবুদাউ শরিফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে এতে বোঝা যায় যে পিতা মাতার অনুমতির কথা বলা হয়েছে যখন পিতা মাতার প্রয়োজন হবে এটির উদ্দেশ্য এই যে যখন সন্তানের সেবা এবং সন্তানের সার্ভিস পিতা মাতার জন্য প্রয়োজন সন্তান না থাকলে পিতা মাতার কষ্ট হবে সেই ক্ষেত্রে পিতা মাতার অনুমতি ছাড়া জিহাদে যাওয়া যাবে না হিজরত করা যাবে না হিজরত বলতে সেই হিজরত যখন হিজরত করা একান্ত বাধ্যতামূলক না হয়ে যায় হিজরত ফরজে আইন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত পিতামাতার অনুমতি ছাড়া হিজরত পর্যন্ত করা যাবে না তো হিজরত এবং জিহাদের মতো পুণ্যময় কাজগুলোও যদি পিতামাতার অনুমতি ছাড়া করা না যায় তাহলে অন্যান্য কাজের জন্য পিতামাতাকে ফেলে রেখে অথবা তাদের প্রয়োজন এবং তাদের সেবা করার সুযোগকে পশ্চাতে ফেলে অন্য কোনো কাজের জন্য দুনিয়া উপার্জন অথবা দুনিয়ার কোনো সুখ শান্তির জন্যে দুনিয়ার ভোগাসিতার জন্যে সন্তানরা এদিক সেদিক চলে যাবে এটা কিন্তু ইসলামী শরীয়ত এবং আল্লাহর কোরআন এবং আল্লাহ নবীর হাদিস এটা অ্যালাউ করে না কাজেই পিতা মাতার এমনই অধিকার আল্লাহ পাক রব্বুর আলমিন সন্তানের উপর দান করেছেন হাদিসের মধ্যে নবী আকরম সাল আলি আসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন আবিকা তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবা হজরতে ফারুক রাজিয়াল আব্দুলো আমাকে এই কথা বলেছেন নবী আকরম সাল আলহিহ্লাম বলেছেন যে হ্যাঁ তুমি তোমার বাবার কথা অনুসরণ করো যদিও এই বিষয়টি এখানে ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার হাজর ইমাম হাম্মল রহমতুল্লাহ আলহী বলেছেন যে পিতা সন্তানের কল্যাণে এবং তার পুত্রবধূর এমন কোন আচরণ যেটা তার সন্তানের জন্য ক্ষতিকর এবং আল্লাহর শরীয়ত পালনে যদি তার অনাগ্রহ থাকে অনীহা থাকে সেই ক্ষেত্রে উমরে ফারুক রাজিয়া তালানো কোন পিতা যদি সন্তানকে তার স্ত্রী থেকে জীবনের বিচ্ছিন্নতা অবলম্বন করতে নির্দেশ দেয় সেটা তাকে পালন করতে হবে অন্যথায় যদি সেটা উমরে ফারুক রাজি পিতা না হলে যেটা আহমদ ইব্রাহ বলে একজনকে বলেছেন যে তোমার বাবা তো উমরে ফারুকের মতো নয় কাজী তুমি তোমার বাবার মন রক্ষা করো তাকে সন্তুষ্ট করার চেষ্টা করো কিন্তু তোমার বাবার মন রক্ষা করতে গিয়ে তোমার নিরাপরাধ স্ত্রীকে তুমি তোমার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিও না সেটা যাই হোক কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো নবী আকরম সাল আলিহিসাল্লাম বলেছেন তুমি এবং তোমার সম্পদ সবটাই তোমার বাবা তোমার মায়ের তোমার পিতামাতার আন্ত আবিকা কাজে সন্তান হিসাবে পিতামাতা আমাদের উপর একচ্ছত্র অধিকার সংরক্ষণ করেন কোনো অবস্থাতেই পিতামাতার মাতার প্রতি কর্তব্য পালনে আমাদের গাফলতি করা কোনো সুযোগ নেই আজকে ওয়েস্টার্ন কালচার পশ্চিমা সভ্যতা সন্তানদেরকে পিতামাতার মাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি দারুন অবহেলা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে অনিহার এটি পরিবেশ জন্ম দিচ্ছে বিভিন্ন জায়গায় আল্লাহ আল্লাহাক রবীন্দন যেখানে সন্তানকে নির্দেশ দিচ্ছেন জানা হাজুল্লিম রহমা তুমি নিজে তোমার পিতামাতার প্রতি কোমল হও নম্র হও তাদেরকে তুমি আশ্রয় দাও তোমার আশ্রয়ে তুমি তোমার দুর্বল পিতামাতাকে রাখো তাদের সেবা করো আমরা বার্ধক্যের সেই পিতামাতা যাদের সন্তুষ্টির মাধ্যমে নিজের জীবনের সমস্ত পাপ মোচন করার সুযোগ রয়েছে এক হাদিসের মধ্যে নবী আকরম সাল আলি ওয়াশাল্লাম ওই ব্যক্তির জন্য হভিশাপ করেছেন যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে অথবা যে কোনো একজনকে জীবদ্ধশায় পেল তাদের সেবার মাধ্যমে তাদের খেদমতের মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করে নিজের জীবনের যাবতীয় পাপ আল্লাহর কাছ থেকে মোচন করিয়ে নেওয়ার এত বড় সুযোগ পাওয়ার পরেও এই সুযোগ যে কাজে লাগাতে ব্যর্থ হল নবীজি বলছেন সে ধ্বংস হয়ে যাক কাজেই পিতামাতা বার্ধক্য উপনীত হওয়ার পর তাদের সেবা করার মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করার মাধ্যমে আমরা আমাদের জীবনের সমস্ত পাপ করার একটি মহা সুযোগ লাভ করি কাজেই ওল্ড হোম অথবা বৃদ্ধাশ্রম নামে যে সকল সভ্যতা আছে গড়ে উঠছে এই সভ্যতা ইসলাম অ্যালাউ করে না এবং পিতামাতাকে এভাবে অন্যের কাজে তুলে দিয়ে শুধুমাত্র কিছু অর্থ এবং কিছু পয়সা ব্যয় করার মাধ্যমে পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য আদৌ পালন হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করে পিতামাতার মাতার সন্তুষ্টির মাধ্যমে তাদের সেবার মাধ্যমে তাদের সুখী সমৃদ্ধি জীবন তাদের জন্য গড়ে তোলার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইহকাল এবং পরকালের সাফল্য লাভ করা তৌফিক দান করুন রব আলিনা شد الله إ إ أنت أق فيركبع بلييك والسلام عليكم ورحمة الله. 匈LIJ mondo ৱ্ো ৱ্ো ৃ্৲্বে ལ্বােব ���্বད ্বেো বু বু དর্ৱ ཕ্ব ད�ཀবསག বুྂ বু ཇ্ད আমি আমাদের এই ধর্মের অন্যদের কাছে আমি বেছে নিয়েছি পিস টিভি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন একটা টেলিভিশন হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয়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 पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड आई बी बी ओ विजि बेट पिस मानवतार समाधान